ইবনে উমর ওয়াদিলতালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি আমার সাথীদের যেভাবে সালাত আদায় করতে দেখেছি সেভাবেই আমি সালাত আদায় করি সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সালাতের ইচ্ছা করা ব্যতিরেকে রাতে বা দিনে যে কোনো সময় কেউ সালাত আদায় করতে চাইলে আমি নিষেধ করি না